আবদুল্লাহ ইবনু উমার রাজ বর্ণিত যে নিকট এক খত মসজিদ পোশাক বিক্রি হতে দেখে সাল্লাহ আল্লাহ রসুল যদি এটি আপনি খরিদ করতেন আর জুমুয়ার দিন এবং যখন আপনার নিকট প্রতিনিধি দল আসে তখন আপনি তা পরিধান করতেন তখন আল্লাহ রসুল সাল্লা সাল্লাম বললেন এটা তো সেই ব্যক্তি পরিধান করে আখিরাতে যার মঙ্গলের কোনো অংশ নেই অতপর আল্লাহ রসুল সাল্লাহ আল সাল্লামের নিকট এ ধরনের কয়েক জোড়া পোশাক আসে তখন তার এক জোড়া তিনি উমর রাজি আল্লাহ প্রদান করেন উমর রাদি আল্লাহ ত আল্লাহ করলেন হ্যাঁ আল্লাহ রসুল আপনি আমাকে এটি পড়তে দিলেন অথচ আপনি উতারিদের অর্থাৎ রেশম পোশাক সম্পর্কে যা বলার তা তো বলেছিলেন তখন আল্লাহ রসুল সাল্লাহ আল্লাম বললেন আমি তোমাকে এটি নিজের পড়ার জন্য দেইনি। নি উমর ইবনু খাত্তাব রাজিয়াল আল্লাহ তখন এটি মক্কায় तर एक भाई दिए दें जे मुश्रिक मुश्रिकी